আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলাম আকিদার আরেকটি পর্ব নিয়ে এই পর্ব যা থাকছে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যান্য সংখ্যা সম্পর্কে যে আল্লাহ ছাড়া যে কোনো জিনিস হোক না কেন সেটার নামে কসম খাওয়া আর এই ওয়া এবং বা এবং তার মধ্যে সাধারণত এই তিনটা অক্ষরের মাধ্যমে কসম খাওয়া হয় অথবা কোন আপনা ডাইরে কসম শব্দ উচ্চারণ করে কসম খাওয়া যেতে পারে যে কোনো ভাবে হোক আল্লাহ ছাড়া নামে কসম খাওয়া সে বলে থাকে ওয়াল্লাথা যেসম এবং ওয়াল নী নবীর ও হায়াতি আমার জীবনের কোসম এরকম ভাবে আল্লাহ ছাড়া যে কোনো জিনিসের কসম খাওয়া এটা এই কসম খাওয়া আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের কসম খাওয়ার বিধান কি সেটা আমাদের জানতে হবে আল্লাহ ছাড়া অন্য অন্যের নামে কসম খাওয়া সেটা আসলে হারাম এবং সেটা ছোট সিরিকেও বটে এটার প্রমাণ হচ্ছে আমরা এখানে দুটি হাতে সেখানে উল্লেখ করব। যে ব্যক্তি আল্লাহ কিছু নামে কসম খাবে সে করল সুতরাং আল্লাহ সর কিছু নামে কসম করা শিখ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় নম্বর আরেকটা হাদিস আছে যেটা আব্দুর রহমান তাগুতের নামে কুসুম খাবে না এবং নিজের বাপদাদার নামে কসুম খাবে না মুসলিম শৈফিসের মধ্যে প্রকাশ্য বা বলে দেওয়া হয়েছে যে বাপদাদা বা তাগুত কারণে কসুম না খাইতে এখানে দুইটা জিনিসের নাম উল্লেখ করেছেন এছাড়া সেটাও বুঝার বিষয় রয়েছে আল্লাহ ছাড়া অন্য জিনিসের নামে কসম খেতে নিষেধ করা হয়েছে এবং সেটাকে শির বলা হয়েছে এটার আসল কারণ হচ্ছে রহস্য হচ্ছে যে কসম খাওয়া আল্লা পাশাপাশি তাকে দাঁড় করানো হবে এই জন্যই সেটা শিক্ষের পর্যায়ে চলে যায় এরকম ভাবে আপনার আল্লাহর নামে কসম খাওয়া তার প্রতি সম্মান প্রদর্শন করা এবং একজন মুসলমানের জন্য কখনো আল্লাহ অন্যের প্রতি তার মতো সম্মান প্রদর্শন করা সেটা কখনো আল্লাহ আসলে কি শির গাছ ঘর ছোট শির নাকি এটা বড় শির সেটা জানতে হবে স্বাভাবিকভাবে যদি কসম খায় সেটা শির গাছ পর্যায়ে থাকে কিন্তু কখনো কখনো সেটা আকবরের পর্যায়ে চলে যায় সেটা আমাদের এখানে এমন প্রদর্শন করা হয় যেরকম ভাবে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা হয় তাইলে সমপর্যায়ে চলে আসে এই কারণে সেটা শিখকে আকবর বরং অনেক সময় শুধু এখানে থেমে থাকে না ব্যাপারটা আহ আছে যে অন্য জিনিসকে কসম যদি খাওয়া হয় সে অনেক সময় মিথ্যা কসমে খেতে রাজি হয় কিন্তু যখন কোন পীর অথবা বুজুগের নামে কসম খায় তখন সে মিথ্যা বলতে রাজি হয় না বরং তাকে আরো বেশি আল্লাহর চাইতে বেশি সম্মান দিয়ে থাকে সুতরাং এই ক্ষেত্রে সেটা শিখে আকবরে পর্যবেশিত হয় এবং সে ব্যক্তি এই জাতীয় কোসুম খাওয়ার কারণে সে ব্যক্তি আপনার মসৃক হয়ে যাবে এবং মুসলিম মিল্লা থেকে বের হয়ে যাবে এ হচ্ছে সমস্যার বিষয় তাইলে কখনো কখনো এমন হয় এটা বাস্তব সত্য অনেকে আমাদের নাম বলবো না আমাদের পরিচিত জনের একজন এক পীর সাহেবের আপনার মোর ইদ তখন তিনি ইট নিতে চাচ্ছিলেন পীর বহের থেকে শুনেছি তুমি নাকি এটার মধ্যে ভেজাল দিয়ে দাও তখন সে বলতেছিল আরে আপনি আমার পীর না না কি ভেজাল দেওয়া যাবে কারণ আমাদের পির তো দেখে ফেলবে হ্যাঁ দেখেন হ্যাঁ আল্লাহকে সে ভয় পায় না এই কথা থেকেই আপনার বোঝা যায় এটা আমার নিজের কানে শোনা কথা এটা অন্য কারোর কোন রেফারেন্স দিচ্ছি না এবং আমার আত্মীয় আমার ভগ্নিপতিকে এই কথা বলা হচ্ছিল তখন আমি তার বাসায় ছিলাম এই অবস্থা আমাদের দেশের जैक आल्ला तकबर श्री मिल, मुश्री मिल्ला जाए कथा क्यों जो मान भूलशत आल्ला नाम कसम खेल मुख दिए चले आखिरफारा की हम এটার কফারা সাধারণত আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেলে এই কসমের কফ বলতে হবে যে এই ব্যক্তি কসুম খেয়েছে এবং কসুমের মধ্যে বলেছে بال ز جت الزارركسم ت الشزن بل لديلى إلىها إ الله. যেন সাথে সাথে আর যে ব্যক্তি সুতরাং এইভাবেই ভুল কসম খেলে আল্লাহ ছাউন্ডের নামে সেটা কাফারা দেওয়ার ব্যবস্থা করতে হবে বলে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন যেন আমরা কখনো আল্লাহ ছাড়্য কারণ নামে কসম না এই আবেদন রেখে আল্লাহর কাছে এখানেই শেষ করছি ওসাল ফালা নবীনা মহম্মদ আলায় ওসালামী জাহিন